ইবনু উমার রদিয়াল্লাহ তালাহ্ন সূত্রে নাবী সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন তোমরা মহিলাদেরকে রাতে সালাতের জন্য মসজিদে যাওয়ার অনুমতি দিবে